আনাস রদিল্লাহতালহুতে বর্ণিত নাবী সাল্লাহ আল্লাহ সাল্লাম তার এক দর্জি গোলামের বাড়িতে আসলেন তার সামনে কদু উপস্থিত করা হলো। তিনি বেছে বেছে কদু খেতে লাগলেন সেদিন থেকে আমিও কদু খেতে ভালোবাসি যেদিন থেকে রসুল্লাহ সাল্লু আলসালামকে তা খেতে দেখেছি